দু রা মুখ সুলাই মান খেফর ولكن ওখিন كفروا ولكن كفروا. يعلمون ফলি মূল وما ফিচনা ছায় ফরে পূর বিহী বৈ নল মরে وما هم ওয়েছেল মূল মায়ল ফোম ও মনিস মলহু ফিল ও বিসব শর বিহী ফুস হোম লৌক্য মু করেছিলাম সেই পর্বে মূলত আমরা কথা বলেছি সুলেমান আলী ইসলামের সাথে রানী বিল যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব বা বিরোধ ছিল সে ঘটনাটা নিয়ে আর আজকে আমরা মূলত আলোচনা করব সুলেমান আলহামের জীবনের আরেকটা অংশ যেটা হচ্ছে জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে আমরা জানি সেই বিষয়টা নিয়ে তবে তার আগে আমরা আগের দিনের অর্থাৎ আলহী ইসাল্লামের যে ঘটনা সেই ঘটনার সেই ঘটনার সাপেক্ষে আমাদের বাস্তব বাস্তব জীবনে এই ঘটনার সালাম কি শিখি সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করে তারপর আমরা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আলোচনা যাব। আমরা আগের পর্বে দেখেছি ভাষাটা অনেকটা এমনটাই ছিল এখানে বুঝতে হবে আসলে রানী বিলকিসের সাবা রাজ্য আহ নবী সুলাইমান রানী বিলকিস এবং নবী সুল্লাইমান তারা দুইজন হচ্ছেন দুটো দেশের একজন প্রেসিডেন্ট একটা দেশের প্রেসিডেন্ট যখন আরেকটা দেশে প্রেসিডেন্টকে এভাবে একটা চিঠিতে লেখে যে তোমাকে আমার আনুগত্য স্বীকার করে নিতে হবে এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার বিষয়টা খুবই পলিটিক্যাল এবং রাজনৈতিক একটা বিষয় ছিল তো এরপরে রানি বিলকিস তার এই প্রস্তাব বা তার এই চিঠির আহ উত্তরে ঠিক প্রত্যাখ্যানও করেননি আবার পুরোপুরি তার প্রস্তাবটা মেনেও নেননি পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করেছেন এই তিনি সুলাইমানকে একটা গিফট পাঠালেন গিফট বলতে পারি বা আমরা এটাকে সোজা বাংলায় ঘুষও বলতে পারি কারণ রানী ধারণা ছিল যে সুলাইম আল্লাহ জনের মতই রাজা যারা সম্পদের লোভে টাকার লোভে আক্রমণ করে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে সুলাইমান আল্লাহ সাল্লাম তিনি তার চিঠির তার গিফট বা তার তোহফার জবাবে বললেন যে আমি এই গিফট চাইনা আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন এবং আগ্রাসন চালানোর হুমকি দিলেন শুধু তাই না তিনি তাদের দেশে অভিযান চালিয়ে তাদেরকে লাঞ্ছিত হুমকি দেন এবং তাদেরকে দেশ থেকে বের করার জন্য ভয় দেখান এখানে বিলকিস শান্তি চুক্তির জন্য যথেষ্ট পরিমাণে আগ্রহ দেখালেও সুলাইমানের ব্যাপারে করবেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বিষয়টার সমাধান হয়ে যায় এখানে আসলে প্রশ্ন আসতে পারে যে নবী সুলাইমান আলহাম তিনি আল্লাহ একজন নবী তিনি তিনি কেন একটা দেশের রাষ্ট্রপতি হয়ে আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বা তিনি কিভাবে একটা দেশের প্রেসিডেন্ট হয়ে আরেক দেশকে হুমকি দেন এখানে তার কি অধিকার আছে করার আসলে আমাদের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক যে আবহ আবহাওয়া আমরা বড় হয়েছি তাতে এই বিষয়গুলো আমরা চিন্তাই করতে পারি না যুদ্ধ জিহাদ এগুলো আমাদের এগুলোর সাথে আমরা বলা যেতে পারে আমাদের তেমন কোন সম্পর্কই নেই কিন্তু নবী নবির জন্য এটা একটা খুব সাধারণ একটা বিষয় ছিল আমরা গত বাধা কিছু ধারণা নিয়ে আমরা বড় আমাদের সমাজটা আমরা তৈরি হয়েছে যে আমরা এই বিষয়গুলো ভাবতেই পারি না যে আসলে এটা কিভাবে সম্ভব যে একজন নবী তিনি তো আল্লা আল্লাহর দিনের দাওয়াত পেশ করতে এসেছেন তিনি কেন যুদ্ধ করবেন তো আমরা এভাবে জিনিসটা দেখি না আমরা খুবই আইডিয়ালিস একটা চিন্তা করি যে সবকিছু কিন্তু আসলে ব্যাপারটা কখনোই এমনটা ছিল না আমরা আমাদের আগের পর্বগুলোতেও দেখেছি যে প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমনটা হয়েছে যে একজন নবী এসেছেন তিনি তার জাতির কাছে তার দিনের দিন ইসলামের বার্তা পেশ করেছেন এরপর দুটো দল হয়ে গেছে একটা দল তারা হয় কখনো কখনো আমরা দেখেছি আল্লাহ তালা আজাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন পরবর্তীতে আল্লাহ জিহাদের মাধ্যমে মুমিনদের হাতেই তার দুশ্মনদেরকে এবং নবীর শত্রুদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন তো এখানে আমাদের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 অন্য কারো তাদেরকে শাসন করার কোনো অধিকার নেই এ ধরনের একটা ধারণা আমরা রাখি কিন্তু এই এই কাহিনীতে আমরা দেখি সুলাইম আলু অন্য একটা দেশের রাষ্ট্রপতি বা অধিপতি যাই বলি অন্য একটা দেশের প্রধান হয়ে তিনি আরেকটা দেশকে হুমকি দিচ্ছেন এখানে জাতিসত্তা বর্ণ গোত্র এখানে এগুলো কোনো ব্যাপার না এখানে মূল বিষয় হচ্ছে তৌহিদ সুলাইম আলাম তিনি ছিলেন আল্লা নবী তিনি শুধু দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আসেননি বরং তিনি মানুষ তিনি পৃথিবীর বুকে দিনকে প্রতিষ্ঠা করতে এসেছেন কাজেই তিনি এমন এমন একটা একটা বা জাতিকে চিঠি যারা আল্লাহ দিন সম্পর্কে গাফেল তিনি চেয়েছেন তারাও ইসলামের অধীনে চলে আসুক এটাই একজন নবীর দায়িত্ব যে তিনি দিন কায়েম করবেন তিনি শরিয়ার কায়েম করবেন এই কারণে তিনি অন্য এক দেশের হয়েও তিনি আরেকটা দেশকে এইভাবে করে অ্যাড্রেস করতে করেছেন যে তোমরা আমার আনুগত্য মেনে নাও তোমাদেরকে হবে। এখানে আমরা আমাদের একটা ধারণা থাকে যে আসলে সার্বভৌমত্বের বিষয়টা যে একটা দেশ একটা দেশের নির্দিষ্ট সীমানা ও সার্বভৌমত্ব থাকতে হবে এবং অন্য কারো সেটা লঙ্ঘন করার কোনো ধরনের অধিকার নেই কিন্তু আসলে সুলামা আল ইসলামকে আমরা দেখেছি তিনি সাবা রাজ্যের সার্বভৌমত্ব বলি বা সীমানা বলি আহ কোন কিছুর প্রতি আসলে কোন রকম তর্ক করেননি তিনি তাদেরকে বলেছেন তোমরা আমার আনুগত্য মেনে নাও তিনি তাদের ধর্ম বিশ্বাস বা তাদের যে আদর্শ বা তাদের যে রাজনৈতিক সিস্টেম পলিটিক্যাল সিস্টেম এটার প্রতিও তিনি কোনো ধরনের আহ সহনশীলতা সত্যি করার দেখাননি আমরা বলে থাকি যে আহ তারা তো অমুসলিম মুসলিমদের সাথে মুসলিমদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়ার কি আছে ইসলামটাকে চাপিয়ে দিতে হয় যেন তার ইসলামকে বুঝতে পারে দেখতে পারে এখানে জোর করে কাউকে মুসলিম ইসলামের শাসনকেই পছন্দ করেন আর কোন কিছুকে তিনি অনুমোদন দেন না এটা শুধু সুলাইমান আলহিসামের ক্ষেত্রে না আমরা রসুল্লাহ আলহামের সময় এবং তারপরে দেখেছি সাহাবিরা আরো इलमामा पेल छाड़ा प्राय जगह साहबारा जिहदर मध्यमेटा जगामुक्त करम कर ইসলামের কলাকৌশল এর মাধ্যমে ইসলাম পৃথিবীর সব জায়গায় আসলে যায় এখানে মুসলিমরাই এই দায়িত্বের দায়িত্ব নিয়েছিলেন যে তারা ইসলামকে সব জায়গায় ছড়িয়ে দেবেন এখানে আরো একটা বিষয় আসে যে আমাদের একটা ধারণা যে ইসলামে শুধুমাত্র জিহাদ করতে হবে তখনই যখন মুসলিমরা বাইরে শত্রু দ্বারা আক্রান্ত হবে কিন্তু আমরা এখানে দেখি সুলাইমান আলহাম নিচ থেকে গিয়ে তিনি বিলকিসকে কে হুমকি দিচ্ছেন জিহাদের নিজ থেকে গিয়ে তিনি জিহাদের হুমকে দিচ্ছেন অথচ সাবা রাজ্যের পক্ষ থেকে কোন রকমের হুমকি আগ্রাসন বা জিহাদের যুদ্ধের কোন ধরনের সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি সুলাইমান আলি সাল্লাম নিচ থেকে গিয়ে এই জিহাদ ঘোষণা করছেন এবং সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখি যে পারস্য এবং তৎকালীন পারস্য এবং রোমান সাম্রাজ্যের ক্ষেত্রেও সাহাবার এমনটাই করেছেন নিচ থেকে যুদ্ধ করেছেন এর কারণটা আসলে কি এ হচ্ছে আসলে বুঝতেন ইসলাম দিন যেটাকে কায়েম করতে হয় বিষয়টা এমন না যে আমি আমরা ইসলামের কথা বলবো লোকজন মেনে নিবে আর ইসলাম কায়েম হয়ে যায় বিষয়টা এত সহজ সহজে কখনোই হয় না বরং ইসলামকে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 তো এইখানে এখান থেকে আমরা দেখি যে আসলে ইসলামের জিহাদ শুধুমাত্র আত্মরক্ষামূলক নয় বরং আক্রমণাত্মক হতে পারে এবং সুলেমান ইসলামের ক্ষেত্রে আমরা তাই দেখছি যে তিনি নিজ থেকে গিয়ে সাবারাজ্যে আক্রমণের হুমকি দিয়েছেন ইসলামকে তাদের মধ্যে পৌঁছে দেওয়াটাই এখানে ছিল মূল উদ্দেশ্য তো এই এই বিষয়গুলো আমাদের আসলে ভাবনার জায়গা আছে যে একজন নবী আমরা নবীদেরকে আসলে কেমন করে ভাবি আমরা নবীদের ব্যাপারে আমাদের ধারণাটা কেমন ছিল আর আসলে তারা কেমন ছিলেন এইখানে একটা ফারাক আছে আমাদের এই ফারাক বুঝতে হবে যে তারা তারা আল্লাহ দিন কে কিভাবে সেই দিন ইসলামকে প্রতিষ্ঠা করতেন আমরা অনেক আমরা এমন একটা ধাঁচির ইসলাম পালন করি যেখানে ইসলামকে প্রতিষ্ঠা করার দিন কায়েম করার সংগ্রামটা অনুপস্থিত আমরা ইসলামটাকে খুবই ঢিলা ঢালা पालन करी कल बाधा व्यक्तिगत इबादत करा इसमाम के मानस दिए तरबारी दिए मानस इतना देखे तक मानस इसंद जीवन दिए जदू के चिन्ह कलो जदू बा इंगरेजी ब्लैक मेजिक नामे बला है सेहेर कुरानी सेहेर कथाटाई जदुर क्षेत्र व्यवहार करू आस जदू जदू क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 স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেওয়া কিংবা কোন একটা মানুষের ক্ষতি করার জন্য তার ব্যবসায় ক্ষতি করা কিংবা তার শারীরিক জাদু যেটা অদৃশ্য একটা শক্তির মাধ্যমে একটা মানুষের উপরে প্রভাব ফেলে এবং তার জীবনে বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমরা সেই জাদু নিয়ে কথা বলছি এই জাদুকেই আরো বিতে বলা হয় সেহের আমরা মুসার ইসলাম এবং ফেরাউনের ঘটনায় আমরা জাদু দেখেছি সেই জাদুটা ছিল হাত সাফাইয়ের বা চোখের বিভ্রব যে তাদের ফেরাউনের যে জাদুকর ছিল তারা একটা কিছু জিনিসকে অদৃশ্য করে দিয়েছিল আর মুসার ইসলামের সেই তাদের যে জাদু ছিল সেটা মুসার ইসলামের লাঠি সাপ হয়ে তাদের সেটা খেয়ে ফেলে তাদের তখন বোঝা যায় তাদের এই জাদুটা আসলে যথেষ্ট শক্তিশালী ছিল না কিন্তু আমাদের সমাজে যে জাদুগুলো করা হয় এলো সম্পর্কটা এলো এভাবে যে ইহুদিরা সুলাইমান আল ইসলামকে ইহুদিরা শুধু নয় এখানে যারা ফ্রি সংগঠন যেসব এখন আছে পৃথিবীতে তারা এই জাদুর উৎস হিসেবে সুলাইমান আলাইসলামকে দায়ী করে তারা বলে যে সুলাইমান আলাইসালাম নাকি মানুষকে এই জাদুগুলো শিক্ষা দিয়েছেন জাদু আসলে এটার উৎস ইহুদিরা নিজেই আসলাম নিয়ে আহ সুলাইমান করেছেন সুলাইমান আলাহ ইসলামের চারিত্রিক তারা যে অপবাদ দেয় সেই অপবাদের জবাব দিতে যে সুলাইমান আল্লাহাম জাদু শিক্ষা দেননি এই জাদু শিক্ষা দিয়েছে খোদ শয়তান তো এই জাদু জাদুর যে এই জাদু হচ্ছে একটা একটা এল বলতে পারি আমরা তো কারা এই শিক্ষা দিল কারা কাদের থেকে এই শিক্ষাটা আসলো এর সূচনা হয়েছিল শহরে। ইহুদিদের উপরে রাজা নবুখ আন্নাসের তার যে ব্যাবিলিয়ানিয়ান আর্মি তারা ইহুদিদেরকে আক্রমণ করে একটা সময়ে এবং তারা ইহুদিদেরকে রীতিমতো ছিন্ন ভিন্ন করে দেয় এরপরে তারা ইহুদিদেরকে ধরে নিয়ে তারা দাস হিসেবে ব্যবহার করে এবং সেই সময় থেকে ইহুদিদের যে আল্লাহর দিন থেকে যে বিকৃতি বা আল্লা দিন থেকে তাদের সরে আসা তখন থেকে তারা বেশ তাদের তাদের যে কিতাব গুলো কিতাবগুলো বিকৃত করা শুরু করে আজকে ইহুদিরা তাদের ধর্ম বলতে যেটা বোঝায় সেটা কিন্তু তাদের কিতাব তাওরাত না বরং তারা ফল তারা অনুসরণ করে তালমুদ এই তালমুদ লিখেছিল ইহুদি যাজকেরা এবং এই যাজকরা ব্যবিলনের একটা জাহেলি এবং ভ্রান্ত পরিবেশ দ্বারা প্রভাবিত ছিল এভাবেই ইহুদিরা আস্তে আস্তে তাদের কিতাব ছেড়ে তালমুদের দিকে যেতে শুরু করে এবং এই তালমুদ গুলো লিখেছিল তাদের যাজকরা এই যাজকরাই আসলে সত্যি বলতে তাদের দিন বুঝতো না বরং তারা ব্যাবিলনিয়ান যে একটা পরিবেশ সেই পরিবেশ ভ্রান্ত পরিবেশ তারা অনেকখানি প্রভাবিত ছিল তো এখান থেকে এই তালমুদ এই ব্যাবিলন থেকেই তালমুদ গ্রন্থের উৎপত্তি জাদু সিক্রেট অর্ডার বা আমরা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো এই ব্যাবিলন থেকে এসেছে এখান হচ্ছে টেম্পল অফ সুলাইমান যেটাকে এই যেটা মন্দির ইহুদিরা বলে থাকে টেম্পল অফ সুলাইমান বলে একটা টেম্পল বা মন্দির আছে আসলে এ ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই তারা বলে যে মসজিদুল আকসা যেখানে সেটার সাথে তারা আসলে এই টেম্পল অব্রাহিম আলহ ইসলাম কাবাঘর নির্মাণ করার চল্লিশ বছর পর ইয়াকুব ইসলাম তিনি এই মসজিদের নির্মাণ করেন সুলাইমান আলহ ইসলাম যেটা করেন সেটা হচ্ছে এই মসজিদকে সম্প্রসারিত করেন অর্থাৎ এটার যে এরিয়া সেটাকে বর্ধিত করেন টেম্পল অফ সুলাইমান ইহুদিদের যে কথিত টেম্পল এবং এর সাথে যে অতিপ্রাকৃত শক্তি অনেক অনেক কথা তারা বলে যত কল্প কাহিনী আমরা শুনি এগুলোর আসলে এগুলো সবই মিথ্যা আহ সুলাইমান আল ইসলামের আসলে এই যে ইহুদিরা ছিল ব্যাবিলনের যে ইহুদিরা ছিল তারাই মূলত হঠাৎ এই জাদুবিদ্যার প্রতি আগ্রহী হয়ে ওঠে জাদুবিদ্যা শেখার জন্য তারা উঠে লাগে এই তিনি বর্ণনা করেন জানতে পারেন যে শহরের লোকদেরকে জাদুবিদ্যা শেখাচ্ছে তিনি তখন সবার কাছ থেকে জাদু বিষয়ক যত বইপত্র আর পুঁথি পেলেন সেগুলো সব একত্রিত করে সিংহাসনের নিচে পুঁতে ফেললেন এরপর আইন জারি করলেন যে কেউই এই জাদুটনা শিখবে এগুলোর অভ্যাস করবে অথবা অন্যকে কে শেখাবে তাকে হত্যা করা হবে কেন এগুলো এসেছে তিনি করেছেন। যেন কেউ এইগুলো শিখে মানুষের ক্ষতি করতে না পারে এবং এগুলো তিনি লুকিয়ে রাখেন তার সিংহাসনের নিচে কিন্তু তার মৃত্যুর পরে ইবলিশ আসলো মানুষের আকৃতি নিয়ে আসে এবং তখন সে ব্যবিলনের লোকদের কাছে যায় গিয়ে বলে আচ্ছা তোমরা কি জানো এ যে সুলাইমান সে এত ক্ষমতা করতে থেকে পেল আমরা জানি যে সুলাইমান ইসলাম ক্ষমতাবান ছিলেন তাকে সবকিছুর উপরে ক্ষমতা দেওয়া হয়েছিল তিনি জিন তিনি পাখি তিনি আহ বাতাস তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন শয়তান বললো তোমাকে জানো যে সুলাইমান কিভাবে করে এত ক্ষমতার অধিকারী হলো আসলে শয়তান তাকে সবকিছু শেখাতো এটা শয়তানই তখন মানুষের বেশে এসে মানুষকে বলতে লাগলো যে শয়তান সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছে আমি তোমাদেরকে প্রমাণ দেব প্রমাণ হচ্ছে তোমরা যাও সুলাইমান আল ইসলামের সিংহাসনের নিচে খুঁড়ে দেখো তাহলে তোমরা দেখবে যে আমি সত্য বলেছি কিনা তখন মানুষ মানুষের কথা মতো সুলাইমান যে সিংহাসনে বসতেন সেটা তারা খুঁড়ে দেখলো সেখানে দেখলো তারা দেখলো যে অনেক জাদুর বইপত্র এখান থেকে তখন লোকজন কথা ছড়িয়ে দিল গুজব ছড়িয়ে দিল যে আচ্ছা সুলাইমানের সিংহাসন নিচে তো জাদুবিদ্যার বইপত্র পাওয়া গেছে তার মানে সুলাইমান নিশ্চয়ই সব। ने के मिथ्याण मिथ्याल তারা ওই শাস্ত্রে অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে সুলাইমান অর্থাৎ এ আয় থেকে আল্লা তালা দুটো ভাবে পরিষ্কার করছেন এক জাদুবিদ্যার যে কুফরি আল্লাহলা পরিষ্কার করে বলছেন ওয়ামা কাপার সুলাইমান সুলাইমান নবী সুলাইমান কুফরি করেননি কুফরি করেছে শতান না শায়াতি না ক্যাফারো দুই এখান থেকে আমরা বুঝতে পারি যেফরি করেছে শয়তান অর্থাৎ আল্লাহ তালা সুলাইমান আল ইসলামের যে রিসকলুষ চরিত্র সেপারে সাক্ষ্য দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যারাই কাজ করে তারা হচ্ছে কাফের জাদু হচ্ছে কুফরি এইখানে मजर जिन आयाल् तलाल शहर नाम उल्लेख कराला स्थानीय बार बार कथा नबी गल्पे स्थानकाल पात्र गुरुत्वपूर्ण गुरु नए नबी गल्पे गुरुत्वपूर्ण हमीर की शिक्षा दिए नबी कत साले जन्म नहीं कब मारा गोला प्रयोजन करे स्ट्रागल कर तरफ अर्धवशयर क्या क्षेत्र देखी आल्लाबर नाम उल्लेख करहर नाम उल्लेख कर তার মানে নিঃশয়ের পেছনে কোন একটা কারণ আছে ওম ইন্ন হত্য কু ইম নিত তা শিক্ষা দিত ইউনাসেহর তারা মানুষকে জাদু বিদ্যা এবং বাবুল বাবেল শহরের নাম উল্লেখ করার কারণ হলো এই বাবেল শহর থেকেই জাদুটোনা সিক্রেট অর্ডার तंत्र मंत्री सब गुद्ध घटने शहर जदुविद्यारे सम्पृक्त पाई विषय कर्ण लिपिबोध करते जो मानस बुझते क्या जदुर प्रैक्टिस क्या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 तुम जो प्रैक्टिस करो जुगे शिक्षा हारुद मारत जुगे शिक्षा के चालू रेखे तो प्रश्न आसते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 जदूर छहुजी परीक्षा कूफरी आगे बला तुम्हारा करो ना प्रैक्टिस करो ना क्योंकि तुम्हारा करो तो काफे मानुष्ट क्या कर दुनिया कारण आग्रह कारण हम तद्यास्थ कर तैक्टिस कर माध्यम तुफरी आल्ला कखो मानुष के क्षति करते মানুষ নিস থেকে এই পরীক্ষায় পা দিয়েছে এবং এরপর তারা বিপথে চলে গেছে বলছেন তারা তারা তাদের থেকে এবং কাছে এমন জাদু শিখত ইফারি কৌ না বিহি বাইনালমার ইউজাউজি যার দ্বারা স্বামী এবং স্ত্রী মধ্যে বিচ্ছেদ ঘটে অর্থাৎ এই জাদু তারা যে জাদুবিদ্যা শিখেছে ব্যাবিলনের ইহুদিরা এই জাদুর মাধ্যমে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 পরিবার বা সংসার ভেঙে যায় যদিও এটা ছাড়া হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সব সমস্যায় যে জাদুর কারণে হয় ব্যাপারটা এমন না কোনো প্রকার সমস্যা হলেই তাই এটা জাদুর কারণে হয়েছে ম্যাজিক করা হয়েছে এমনটা ভাবার ঠিক নয় কখনো কখনো মানুষের মধ্যে सत्य सत्य अमिल था कारण मानसर मध्य भूलते दम्पतर मध्य समस्या के बुझे आगाते है समस्या समाधान दिखे जार ऊपर जदू कर शर एक अंश नहीं जदूटा करते हैं जेम चूल ये कि এগুলো জিন্দের সাহায্যে বেঁধে রাখা হয় এগুলোকে বলা হয় গিট আক্ত বা গিট এই গিট বাধার মাধ্যমেই এই জাদুটা কার্যকরী হয় কখনো কখনো আসলে শরীরে কোনো অংশ ছাড়াও জাদু করা সম্ভব হয় এবং রাসুল্লাহ জাদু করা হয়েছিল রাসুল্লামের উপরে জাদু করা হয়েছিল আমরা জানি যে এক ইহুদি সে নবী সাল্লা আল্লাহামের উপরে জাদু করে এরপর সেই গিট বাধা যে জিনিসটি সেটা সে কুয়ার মধ্যে ফেলে দেয় एर प्रभावे नासुरम असुस्थान जिब्रिल के पाठान जिब्रिले कूटा गीटर प्रभाव अनेक समय गीट जान मानस खुजे ना पदुगर जेटा हल तीट के तरा फेले दे समुद्रे मध्य अथवा मरूभूम मध्य जान जिन मानस खुजे ना पो জাদুর বিদ্যার যে উদ্দেশ্যে জাদুগুলো জাদুগুলোরা করে তুই তারা সবকিছু করতে পারতো তাদের উদ্দেশ্য যদি সফল হতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারতো না কিন্তু এখানেও আসলে একটা সীমাবদ্ধতা আছে আমরা দেখি আমাদের আহ থেকে দেখি যে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 मानुष बेचे आज चलते बुझा जाएकर् कतटुकू मान कार्यकर से जुकर हाथ नल्ला हाथों आल्ला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 যদি কোরআন এবং শূন্যের যে আমল গুলো কোরআনের আয়াত পাঠ করা রোগীর উপরে সুন্নতের আমলগুলো গুলো যে যেই শূন্য আছে সেগুলো নিয়মিত গ্রহণ করা এবং আরো কিছু আমল আছে সে আমলগুলো করলে একজন মানুষের উপর থেকে যাদ প্রভাব আস্তে আস্তে চলে যায় যেমন এর প্রতিকার এক কথায় আমরা যদি বলি সেটা হচ্ছে সুরা ফালাক সুরানাস সুরা ইখলাস আয়তুল কুরসি এই চারটি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 ता जदुविद्याो आसामूल मानसा देना धापे धापे मानस के जदुविद्या सब चे नोरा सब क्या करते हैं जन जीन तर खुशी है जिन तक तक सहाजे जदूते अर्थात पुरो मेकानिजम के खुशी करते हैं शयन के खुशी करते জিন এবং সন্তানকে খুশি করার মাধ্যমে একজন মানুষ আস্তে আস্তে জাদুর যে শক্তিগুলো সেই শক্তিগুলো তার আস্তে আস্তে অর্জন করতে থাকে কি সেই নোংরা কাজ যে কাজগুলোর মাধ্যমে একজন মানুষ জাদুবিদ্যা তারা মহিলাদের মাসিকের যে অপবিত্র রক্ত সেটা তারা খায় ব্যাং সাপ কীট পতঙ্গ পেশাব পায়খানা ইত্যাদি নোংরা বিশ্রী এবং খুব বাজে কিছু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 শুধু তাই না তারা মানুষকে বলে যে মানুষের রক্ত দিয়ে হবে আয়াত তারা সেটা করে সেগুলোর পরে তাদেরকে হাঁটতে বলে করতে বলে অর্থাৎ নাপাক অংশ দিয়ে নাপাক অংশগুলো শরীরের নাপাক যে জিনিসগুলো সেগুলো কোরআনের পাতা দিয়ে তাদেরকে মুছতে হয় সতের কাছে তাদেরকে চিন্তা করতে হয় মূর্তির সামনে চিন্তা করতে হয় এই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 হতে পারে এবং এই পর্যায়ে অতিক্রম করার পর্যন্ত একটা মানুষ জাদুকর হতে পারবে না তাকে সেই শক্তি দেওয়া হয় না ইসলাম আসলে হুকুমকি জিনদের থেকে এই যে সাহায্য চাওয়া এটা সম্পূর্ণ হারাপ জিনদের কাছে কোনো প্রকার সাহায্য চাওয়া যাবে না এমনকি মানুষ আহ এমন একটা ভুল করে যে যখন কার উপরে জাদু করা হয় তখন সে এই জাদুর প্রভাব কাটানোর জন্য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 জাদুর যে আয়াত সে আয়াতেই আল্লাহ তাল বলছেন যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোন অংশ নেই যার বিনিময়ে তারা তাদের আত্মা বেঁচে দিয়েছে তা খুবই মন্দ যার বিনিময়ে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 ाफतक इतना गवर्नर छुकर हत्या कर एक मईन जदुकर पेले हत्या करते दिमत नहीं हम जो हद वल्ला निर्धारित विधान वस्ती आल्ला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 যে রাজত্ব তারপরে আর কেউ পাবে না এবং সত্যি সত্যি আল্লাহাল তার এই দুয়া কবুল করেছিলেন তাকে এমন একটা রাজত্ব দিয়েছিলেন যে রাজত্ব আর কেউ পায়নি খোদ্াহাম ও দুয়া করেননি এবং তিনিও পাননি এটা ছিল সুলাইমানের একটা ইউনিক একটা বৈশিষ্ট্য তিনি সবকিছুর উপরে আল্লাহ তালা তাকে ক্ষমতা দিয়েছেন তিনি শয়তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন শয়তানরা শতান জিনরা তার জন্য কাজ করত তার জন্য খাটাখাটি করত তার হুকুম পালন করত।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 কিন্তু একটা সময় উই পোকা এসে তার যে লাঠি সেটা খাওয়া শুরু করে এরপর ছিল ভেঙে যায় তিনি মাটিতে পড়ে যান তখন সচেতন বুঝতে পারে আলহিস মারা গেছেন এবং এরপর কিন্তু তারা আদেশ অনুযায়ী এক নাগারে খেটে যাচ্ছিল তো ইহুদিরা বলে যে সুলাইমুল আলহিসাম সচেনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন সচেতনতা তাকে নিয়ন্ত্রণ করত। কিন্তু আল্লাহ তালা ইহুদিদের এই বক্তব্যের বিপরীতে সাক্ষ্য দিচ্ছেন তিনি বলছেন जखी सुल्यु घटाल तक कि मृत्यु सम्पर्क अच्छा उठी खेल फेलारंत्र बुझते ही सुल्लासम मारा गेन गे तक जिनरा पुरस्कार भाव बुझे परलो सुलान मारा गुदी तरा अदृश्य विषय ज्ञान रखत তাহলে তাদেরকে এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না অর্থাৎ এই আয়টা এই আয়োজন কি বুঝতে পারি সুলেমান জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন আর ইহুদিরা বলে জিন সুলান আলহিসামকে নিয়ন্ত্রণ করতো নিল্লা এই আয়াতটি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে জিনরা সুলেমান আলহিউলামের জন্য খেটে যাচ্ছিল অর্থাৎ এটা প্রমাণ করে যে সুলাইমান আল ইসলাম ছিলেন তাদের আহ তাদের উপরে আহ তারা ছিল সুলাইমান আল ইসলামের অধীনস্থা তিনি ছিলেন তাদের মালিক এবং দুই নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হলো জিনরা আসলে অদৃশ্য বা গায়েব সম্পর্কে জানে না যদি তারা গায়েব সম্পর্কে জানতো তাহলে সুলাইমান আলহ ইসলামের মৃত্যুর সাথে সাথে তারা বুঝতে পারতো যে সুলেমান আল্লাহসাল্লাম মারা গেছেন কিন্তু তাদের বুঝতে অনেক সময় লেগেছে যখন উ এসে তার লাঠি খেয়ে সেটাকে নষ্ট করে ফেলেছে সুলেমান আলী ইসলাম তার সিংহাসন থেকে পড়ে গেছেন তখন তাদের হুশ এলো তখন তারা বুঝতে পারলো আচ্ছা আল্লাহ গেছেন তার আগে তারা বুঝতে পারেনি এটা দিয়ে এটা প্রমাণ হয় যে তাদের আসলে গায়েবের কোন জ্ঞান নেই আমাদের আমরা আমাদের সমাজে দেখি যে যাদুকর জ্যোতিষ এরকম অনেক ব্যক্তিত্ব আছে যারা বলে তারা ভবিষ্যৎ বলতে পারবে তারা বলে তারা জিনদের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে তথ্য বের করতে পারে কিন্তু আল্লাহ বলছেন যদি জিনরা আল সম্পর্কে জেনেই থাকে যদি তারা গায়বের জগৎ সম্পর্কে তাদের জ্ঞান থেকেই থাকে তাহলে জেচে পরে তারা কেন দিন ধরে কাজ করলো সুলেমানের মৃত্যুর পরেও তারা কি বুঝতে পারেনি যে সুলেমান আল ইসলাম মারা গেছে অর্থাৎ মানে সুলেমান ইসলাম যে কাজ তাদেরকে করতে বাধ্য করতেন এটা তাদের জন্য একটা ছিল তারপরেও তারা কেন এই কাজ চালিয়ে গেছে এটা থেকে প্রমাণ হয় যে আসলে তারা গায়েবের জ্ঞান তাদের কাছে নেই অদৃশ্য জ্ঞান কাছে থাকে না। তারা আসলে তাহলে কি জানে তারা আমাদের দেখি মাঝে মাঝে যে জ্যোতিষিরা কিছু কথা বলছে সেগুলো সত্য হয়ে গেছে এগুলো তাহলে কিভাবে হলো আসলে তাদের নিজস্ব কোনো জ্ঞান নেই যেটা হয় সেটা হচ্ছে তারা আসমান থেকে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 জিনরা জানতে পারে তো এই ছিল মোটামুটি হবে সুলাইমান আলহিস্লামের কাহিনী তার মৃত্যুর পর জিন এবং যখন তারা দীর্ঘদিন পর জানতে পারে যে যে তিনি গেছেন তখন তারা যার কাজে ফিরে যায়। কারণ নিয়ন্ত্রণ আর ছিল না এই ক্ষমতা শুধুমাত্র সুলাইমান আল্লাহ ইসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য যে আল্লাহ তালা তাকে দিয়েছিলেন তো পরবর্তী পর্ব ইনশাআ আল্লাহ আমরা আলোচনা করব আলি ইমরান অর্থাৎ ইমরান আলহি পরিবার কে নিয়ে সুভা নোবি হামদিক হস্তু কড়